সম্মানিত উপস্থিতি আজকে আমরা জাতীয়তাবাদ নিয়ে সামান্য কিছু কথা বলব ইনশাআল্লাহ একটি উপস্থিতি ইসলাম যে বিন্দুতে এসে সবাইকে এক করে যে কেন্দ্র বিন্দুতে এই দিন আবর্তিত হয় সেটাই হচ্ছে তাওহিদ আল্লাহর একত্ববাদ তাওহিদ হচ্ছে সেতুর মতো তাওহিদ আছে তো বন্ধন আছে তাওহিদ নাই তো বন্ধনও নাই তাওহিদ যেমন আছে ঠিক তেমনি। তাওহিদের শত্রু শির্ক সমন্তরালে জারি আছে শয়তান কেবল এটাই চায় যে মানব জাতি তাওহীদের মজবুত হাতলকে ছেড়ে শির্কের অন্ধকারে হারিয়ে যায় যে জাহিলিয়াতকে ধ্বংস করে ইসলামের আবির্ভাব হলো আজ এই যুগে নতুন করে ব্যাপকভাবে সেই জাহিলিয়াতের ডাক শোনা যাচ্ছে আর সেই জাহিলিয়াতের নাম হলো আসাবিয়া বা জাতীয়তাবাদ নামক সিরকি মতবাদ আর এটা হলো জাহিলিয়াতের এমন এক সিরকি মতবাদ যা আজ পুরো মুসলিম উম্মাককে গ্রাস করে নিয়েছে ইসলাম মানুষকে আল্লাহর জন্য বন্ধুত্ব ভালোবাসা মিত্রতা করতে বলে ठीक तेमी आल्ल शत्रुता सम्पर्क घृणार कथा सबकिछ आवर्तित जे आल्लर पचंदन से आल्ला अपछंदर जी आल्ला के, के भल बंधन के आकड़े धरे से बन्धु तेरह जत दूरे अवस्थान करुक ना क्यों और जराई आल्ला शत्रुता अवतीर्ण है आल्ला তার দিন ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় তারাই আমাদের শত্রু চাই সে আমার যত নিকটেই অবস্থান করুক না কেন অর্থাৎ সুদূর আমেরিকায় অবস্থানকারী একজন মুসলিম সে আমার বন্ধু আর একেবারেই নিকটে বাংলাদেশে বসবাসকারী একজন মুশরিক সে আমার শত্রু এটাই ইসলামের একত্ববাদের দাবি এটাই তাভাহীদের দাবি এটাই তাভহিদের মৌলিক শিক্ষা এর বিপরীতে জাতীয়তাবাদ দাবি করে যেন ভালোবাসা মিত্রতা শত্রুতা সবই জাতিকে কেন্দ্র করে হয় আঞ্চলিকতা সীমান্ত রেখা আর মানচিত্রের উপর ভিত্তি করেই ভালো ঠিক করা হয় সে বাংলাদেশি তাই সে আমার ভাই সে পাকিস্তানি তাই সে আমার শত্রু অথবা পাকিস্তানি মুসলিম আমার শত্রু কিন্তু বাংলাদেশি হিন্দু আমার বন্ধু মানুষের চাইতে এভাবে তাহিদের উপর ভিত্তি করে যা নির্ধারিত হবার কথা তা নির্ধারিত হচ্ছে জাতীয়তাবাদের ভিত্তিতে আল্লাহর সন্তুষ্টির উপরে জাতীয়তাবাদকে প্রাধান্য দেয়া হচ্ছে পাকিস্তানি আমি ভারতী এই ধরনের জাহিলি শ্লোগান নিয়ে বেশি গর্ববোধ করছে আল্লাহর তাহিদের চেয়ে যার কাছে নিজ জাতি বংশ ভৌগোলিক অবস্থান ও দেশপ্রেম বেশি প্রাধান্য পায় আল্লাহর কুরআনের চেয়ে যার কাছে নিজ দেশের জাতীয়তাবাদী পতাকা বেশি প্রাধান্য পায় আল্লাহর কালামের পরিবর্তে যার কাছে জাতীয় সঙ্গীত বেশি গুরুত্ব পায় সে অবশ্যই জাহিলিয়াতে লিপ্ত সিরকি নিমজ্জিত কেন আল্লাহতালা বলেছেন ভালোবাসা হবে ইমানের ভিত্তিতে পবিত্র কোরআনে সুরাই হুজরাতে বর্ণিত হয়েছে ইনামাল মিনুনা ইক মুমিনগন্ত একে অপরের ভাই সহি তুমি মুমিনদের দেখবে নিজেদের মাঝে প্রীতি ও করুণায় তারা যেন এক দেহ যে দেহের এক অঙ্গ ব্যথিত হলে সেই ব্যথায় পুরো শরীর ব্যথিত হয়ে রাত্রি জাগরণ করতে থাকে সহি মুসলিমের অপরে হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লিসাল্লাম সমগ্র মুসলিমগণ একজন মানুষের মতো যার চোখে ব্যথা হলে গোটা দেহ অস্থির হয়ে পড়ে যার মাথায় ব্যথা হলে গোটা দেহ অস্থির হয়ে পড়ে মুমিনদের পারস্পরিক এই ভালোবাসার ভিত্তি এর মানদণ্ড কি এর মানদণ্ড হলো ইমান এর মানদণ্ড হলো তাহিদ এর মানদণ্ড হলো একমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপন আর জাতীয়তাবাদের মানদণ্ড হলো নিজ গোত্র জাতি কিংবা ভূমির সীমানা বা মানচিত্রের অন্তর্ভুক্ত হওয়া বর্ণিত হয়েছে রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি দিকে আহ্বান করে অথবা মুসলিমের অপরে হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লুসাল্লাম বলেছেন কেউ যদি জাতীয়তাবাদের দিকে আহ্বান করতে যেয়ে অথবা জাতীয়তাবাদের জন্য সাহায্য করতে গিয়ে অজ্ঞতার পতাকা তলে নিহত হয় তাহলে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো লোকদের উচিত তাদের জাতিগত গৌরব বর্জন করা কারণ তা হলো জাহান নামের কয়লার মাঝে অন্যতম কয়লা তারা যদি এটা ত্যাগ না করে তাহলে আল্লাহ তালার কাছে তাদের অবস্থা নাক দিয়ে গোবর ঠেলে নিয়ে যাওয়া গোবরে পোকার চেয়েও নিকৃষ্ট এবং জাতীয়তাবাদ তথা আসাব এতটাই নিচু পর্যায়ের নোংরা বিশ্বাস যে সর্বোত্তম ভাষায় যে আসাবিয়াতের দিকে আহ্বান করে সে যেন তার পিতার যৌনাঙ্গ কামড়ে ধরে আছে ইসলামে জাতির জন্য পতাকার জন্য যুদ্ধ করা সম্পূর্ণরূপে হারাম নিজেদের জাতীয়তাকে রাগ ক্ষোভ শত্রুতা মদিনায় আউস ও খাজরাজ গোত্র ছিল জাহিলিয়াতের সময় তাদের মাঝে যুদ্ধ ছিল ইসলাম এসে তাদের মাঝে একতার সম্পর্ক কায়েম করে দিয়েছিল ইহুদিরা আউস ও খাজরাজের এই একতা সহ্য করতে পারছিল না আল্লাহর নবীর কানে এই কথা পৌঁছলে তিনি ডাক দিয়ে বললেন আমি তোমাদের মাঝে অবস্থান করছি অথচ তোমরা একে অপরকে জাহিলিয়াতের দিকে আহ্বান করছো তারপরের উপর থেকে আল্লাহিল আর তোমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হও না আর তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যে আল্লাহ তোমাদিগকে দান করেছেন তোমরা পরস্পর শত্রু ছিলে অতপর আল্লাহ তালা তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন ফলে এখন তোমরা আল্লাহর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়েছ তোমরা এক আগুনের গর্তের কিনারে দণ্ডায়মান ছিলে অতপর আল্লাহ তালা সেখান থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছেন এভাবেই আল্লাহ তালা নিজের নিদর্শনসমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো এই আয়াত নাজিলের পর সাহাবায়ে কেরাম একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আল্লাহ আকবার কি সমাজ ছিল তাদের আল্লাহ বলেছেন ব্যাস সাথে সাথেই উপলব্ধি হয়ে গেল তাওবা করে নিলেন পরস্পর ভাই ভাই হয়ে গেলেন উল্লিখিত আয়াতে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে তিনি কি আকাশ থেকে কোনো রশি ফেলেছেন না এই রশি হল তাহিদ আমরা এই তাহিদের রশিকে মজবুত ভাবে আমাদের সব আচার আচরণ নির্ধারণ করব। করব, এর এর জন্য করবো শত্রুতা এসব করা যাবে না এগুলো হলো জাহিলিয়াত এগুলো হলো ইমানের পরিবর্তে কুফুরকে গ্রহণ করার নামান্তর আল্লাহ আমাদের সকল প্রকার জাহিলিয়াত থেকে হেফাজত করুন আমাদেরকে আশাবিজাত জাতীয়তাবাদ থেকে রক্ষা করুন पता पूजा देश पुजा थके रक्षा कर दृढ़ थारौफिक दान कर इल्ला